সালামুক আলহামদুলিল্লাহ আলমিন ও সালাতফিলাম আলহি ও সাহাবি আজমাইন ওবাদ সময় দর্শক বিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আহুজাহর তহাবি রহমতুল্ল রচিত বয়ান জামা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে এই গ্রন্থটির মধ্যে তিনি এই অংশে এসে বলছিলেন তারপর তিনি বলেছেন যারা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার কারণগুলো আমরা গত কয়েকটি পর আলোচনা করেছি এবং বলেছিলাম জাহার নামে যারা যাবে তাদের কি অবস্থা হবে সেখানে শাস্তি কিরকম হবে সেখানে তারা কিভাবে স্থায়ী হবে তাদের অপরাধ গুলো কি অপরাধ কারণে তারা সেখানে গেছে এবং তাদের কি जी अफसूस हो तरह जो कठिन अवस्था थे से आलोचना करोचना करते चाहिए एम क्या आज क्षति कर ले जहां नामे जावा मुक्ति पे जहां नाम मुक्ति पावर जन एक जन बंदा की गोम आलोचना कर प्रथम जो क्षटी करा दरकार अवश्य ईमान एवं आमल साल जहां नाम मुक्ति ईमान थकते हैं ईमान जो जाँ ने तहानाम मुक्ति पाने মিসকাল আহাবাতি মিন ইমান যার সামান্যত ইমান আছে সেহ যার থেকে মুক্তি পাবে মিসকাল আলিমিনিসকাল আহাবাতি মিন খারদ আলমিন ইমান মিসকাল ইমান অর্থাৎ রায় পরিমাণ ইমান অথবা সরিষা পরিমাণ থাকবে আল্লাহ তালা যার নাম তাকে শিরস্থায়ী না ইমান দরকার আর সাথে আমল আমলে সালে দরকার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটি জিনিস তৃতীয় যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার ইমানের অসিলা দিয়ে দোয়া করা দরকার যে আল্লাহ আমি তো ইমান এনেছি আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্ত রাখুন কোরআনকারী আল্লাহ তাহলে যেন শিক্ষা দিয়েছেন যে জাহার থেকে কারা মুক্ত থাকবে তিনি বলেছেন আল্লাহ তিনি এ না যারা বলে রব্বানা ইন আনা ফিল্লানা দু কিনা আদাবান্নার হে আমাদের রব আমরা ইমান এনেছি অপরাধ করেছি গুণা করেছি ক্ষমা করে দিন ইমান এনেছি এ কারণে আপনার আমাদের ক্ষমা করে দিন ইমান একটা কারণ যে কারণে অসিলে দিয়ে চাওয়া যাবে যে আল্লাহ আমি তো ইমান এনেছি তারা ইমান আনি তাদেরকে আপনি ক্ষমা করার করবেন না কিন্তু আমি তো ইমান এনেছি আমার ক্ষমা করতে হবে আপনাকে আল্লাহর কাছ থেকে সেটা দোয়া করে নিতে হবে যা আল্লাহ ইমানের ওসিরে দিয়ে আমি দোয়া করছি আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আজাবের জাহানামের আজাব থেকে আপনি আমাদের বাঁচিয়ে দিন এই জন্য ইমানের ওসিরা দিয়ে দোয়া করতে হবে ইমান থাকতে হবে ইমান ওসিরে দোয়া করতে হবে আল্লাহ তালা কোরআনকারিম যেন বলেছেন অন্য আয়াতে বলেছেন যে রব্বা নামা খালাক্তাহাদুভানাকা ফাকিনা নার। আপনি স্বীকৃতি দিবেন যে আল্লাহ আপনি আসমান জমিন যা স্বীকৃ যা আপনি সৃষ্টি করেছেন আল্লাহ এগুলো আপনি বেহুতা সৃষ্টি করেননি অসার সৃষ্টি করেননি সুতরাং আমি যেহেতু স্বীকৃতি দিচ্ছি আপনার আপনার কাজগুলো স্বীকৃতি দিচ্ছি আপনি করেছেন যে আমি মন থেকে মেনে নিচ্ছি যে আপনি করেছেন এবং আপনার প্রতি আমার পূর্ণ ভক্তি রয়েছে এই আমি আপনার কাছে যাচ্ছি ফাকিনা হায়দা বান্নার সো ভায়ানাকে আপনি কতই না পবিত্র আপনি আমাকে জাহান্নাবের আজাদ থেকে মুক্ত করেন এর মাধ্যমেও জাহান্নাবের আজ থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ ইমান থাকতে হবে আমার সালে থাকতে হবে আল্লাহ তালার আয়াত উনি সঙ্গে বিশ্বাস থাকতে হবে এবং সেগুলো বেহুদা সৃষ্টি করা হয়নি সেটা বলতে হবে তারপর আল্লাহ তালা বলছেন যে কোরআনে কারিমে অন্য আয় তা আল্লাহ তালা বলছেন যে ইমান দাররা বলে থাকে রব্বা না ইনাকুদ খেলি না রাফাক আসাই তহু ওমা আলী জিন আমাদের রব যাকে আপনি যাহান নামে প্রবেশ করেন তাকে তো অহমান করলেন জালেমদের কোন সাহায্যকারী নাই রব্বানা ইনিয়া ইউনিয়া হে আমাদের রব আমরা শুনেছি একজনকে ইমান আনতে আমাদের ডাকতে আমরা যে ডাকে সাড়া দিয়েছি অর্থাৎ নবীরা আমাদেরকে বলেছেন ইমান আনতে আমরা ডাকে সাড়া দিয়েছি যে তোমার তোমাদের রবের আনো আমরা আমান্না আমরা ইমানি ফা ফিরা সুতরাং আমরা যদি ইমান আনেছি আমাদের আপনি ক্ষমা করে দিন ওয়াকা ফিরাহা আমাদের অপরাধ মিটিয়ে দিন ও ত্রা আমাদের সাথে সাথে আমাদের মৃত্যু দিন এরপর আবার দোয়া করতে শিখিয়ে আমাদের রব আমাদেরকে প্রদান করুন যাওয়া আপনি তার রসুলকে করেছেন অর্থাৎ ইমান দিবেন সে আপনি পূরণ করে দিন আমাদের ওলাহ তু হুসেনা ইয়ল কে আমাকে আমাদেরকে অহমান করবেন না জাহা দিয়ে দিয়েছেন জাহানামে জাকির তাকে অহমান করলেন আল্লাহ বলে দিন সেই জন্য ইন্যাহ যাকে জাহার প্রবেশ করেছেন তাকে অপমান করে দিয়েছে এই জন্য অহমান যেন না হয় দোয়া করছে যে ওলা তুসান ইয়াম কেয়ামা আপনি আমাদেরকে কেয়ামুদ্দিন অপমানের মধ্যে ফেলবেন না আমাদের জাহার নাম দিবেন না এই জন্য দোয়া করতে হবে তা আল্লাহ ইমান এনেছি জান্নাত দিবেন আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য এবং বলবেন ইনা কাল তুখলুর আপনি তো আদা ভঙ্গ করেন না এভাবে দেখা যাচ্ছে কোরআন এবং সন্না বিভিন্ন নসে যে আল্লাহ তালা বিভিন্ন মাধ্যমে জাহান নাম থেকে বাঁচার বিভিন্ন মাধ্যমে আল্লাহ তারা উল্লেখ করেছেন আমরা বলেছি ইমান এবং আমল সালের যেভাবে বাঁচার দুইটা মাধ্যম এবং আল্লাহ তাল কাছে সিলা দিয়ে করা একটি মাধ্যম তেমনিভাবে তৃতীয় একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তালোবাসা চতুর্থ এই মাধ্যমটি আল্লা আল্লাহ তালা ভালোবাসা আল্লাহ তাল ভালোবাসা সেটা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে মুক্তি দিবে হাদিসে হসে আনাসব মালিক রাজনীত তিনি বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন ওল্লা হাবিবাহ আল্লাহ তাল আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তার বন্ধুকে কখনো জাহান্নামে ফেলবেন না অর্থাৎ কেউ যদি আল্লাহ তাল্লাহার বন্ধুত্ব পেয়ে পায় আল্লাহ ভালোবাসে আল্লাহ তালা সব কাজ করে সে অপরাধ করল হল আল্লাহর কাছে ক্ষমাও চাইলো তাকে আল্লাহ তালা জাহান্নামে দেবেন না রসুল্লাহাম সেটা বলেছেন এর অর্থ হচ্ছে যে আল্লাহর ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচাতে পারে পঞ্চম যে কাজটি জাহার নাম থেকে বাঁচাতে পারে সেটা হচ্ছে সহম পালন করা রসুল্ল সাল্লাম বলেছেন যে আসিয়া মুহ সোম হচ্ছে ঢাল স্বরূপ অর্থাৎ এমন ঢাল যে ঢাল রসুল বলেছেন ইউস্তানবি হামিনার নার যার থেকে যে ঢাল সেটা বাছাবে অর্থাৎ যার নাম থেকে সেটা ঢালের মতো কাজ করবে একজন মানুষ ঠিক মতো সওম পালন করলে অপরাধ করেছে সম পালন করছে তও বা করছে আল্লাহর কাছে কুণা করেছে কিন্তু সউম পালন করে তওবা করেছে সেটা তার জন্য ঢাল হিসাবে বিবেচিত হবে যার নামে যাওয়ার মধ্যে পাদা বাধা হয়ে দাঁড়াবে অনুরূপভাবে ষষ্ঠ আরেকটি কাজ যে কাজটি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে তা হচ্ছে পথে জেহাদ করা এবং সেটার সাথে যদি কোন সৌম জড়িত হয় সেটা আরো শোনায় সোহাগা রসুল কেউ যে আল্লাহর রাস্তায় জেহাদ করার সাথে সাথে সৌম পালন করে আল্লাহ তাল্লাহ সত্তর বছরের দূরত্ব তৈরি করে দিবেন তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে তাহলে বোঝা গেল ঢাল ঢালস্বরূপ অন্য হাদি সারস রসুল্লাহাম বলেছেন আর সজুনা তুমিন আদাবিল্লা আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে সদারের পঞ্চম যে পঞ্চম যে গুরুত্বপূর্ণ যে আমলটি যে আমলটির মাধ্যমে ইমানদার জাহান থেকে বাঁচতে পারে তা হচ্ছে যে বেশি বেশি করে সও পালন করা অনুরূপভাবে জাহার নাম থেকে বাঁচার জন্য সপ্তম যে আমলটি সেটা হচ্ছে আর বেশি বেশি আল্লাহর ভয় থাকা এবং যে আল্লাহর পথে জেহাদ করা কোরআন কারিমজিনা আল্লাহ তারা বলছেন অলিমান খা ফা মা খা মর্বি জান্নাত যে কেউ আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিয়েই করতে হবে আল্লাহর ভয় যার মধ্যে কাজ করবে তার জন্য দুটি জান্নাত দিয়েছেন আল্লাহ তাল্লাহ সুতরাং খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহরকে ভয় করা ক্রন্দন করা রাতে অন্ধকারে কাদা যখনই আল্লাহর কথা শোনা আসবে কাঁদে কাঁদে দোয়া করা এটা তার জাহার্নামের থেকে যাহার থেকে মুক্তি যেটা কারণ হতে পারে রসুল উল্লাহ সাল্লু আলিয়া বলেছেন মান এমন কোন ব্যক্তি জাহার যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি জাহার নামে যাবে না যতক্ষণ না দুধকে স্তনে ফেরত দেওয়া যায় আমরা জানি যে দুধ কখনো স্তনে ফেরত যায় না একবার দুধ বেড়ে গেলে তনে ফেরত নেওয়া যায় না সুতরাং আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁধবে আল্লাহ তারা তাকে জাহান্নাম দেবেন না জাহানা থেকে মুক্ত রাখবেন অন্য হাদিসের বাকি অংশ বলা হয়েছে ওলাই আলা আবদিন গোবর ইখানু জাহার নাম কোনো বান্দার উপর দুইটিতে জায়গা তুইতে হবে না আল্লাহ রাস্তার পথে জেহাদের যে ধুলা তা নাকি মুখে ঢুকেছে সেটা এবং জাহার্নামের ধোঁয়া দুইটা একসাথ হইতে পারে না আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যাবে তার জন্য জাহ্নাত হবে জাহার্নাম হবে না কখনো যদি না সে মানুষের হক নষ্ট করে তাই সেটা আলাদা কথা কিন্তু তার জন্য জাহার্নাম থেকে মুক্তির ওয়াদা দেওয়া হয়েছে অন্যায় হাদিসের সালুল্লাহ সাল্লা আলিয়া বলেছেন মকবর রাত কাদামা আবদিন ফি সাবল্লা ফায়তামা যেই বান্দার দুই পা আল্লাহর পথে দুলি মলিন হয়েছে জান্নাত যাওয়ার জন্য তার বাধা হবে না বরং আগুনে আগুন তাকে স্পর্শ করবে না রসল্লাহাম বলেছেন অন্য হাদিসের রসোল্লাহাম বলেছেন লাহিজম কাহ ফেরুন ও কাতুল অভিনয়ের আবাদন যুদ্ধ যুদ্ধক্ষেত্রে জেহাদের মধ্যে একজন কাফের এবং তার হত্যাকারী একসাথে যাহার নামে থাকতে পারে না অর্থাৎ কাফের জাহার নামে যাবে আর ইমানদার জান্নাতে যাবে এটাই হল নিয়ম এই জন্য আল্লাহর পথে জেহাদ যে ব্যক্তি করবে যাহার নাম থেকে মুক্তি এটা বিরাট উপায় সে অবলম্বন করতে পারলো। অনুরূপ অষ্টম যে কাজটি করলে যাহার নাম থেকে মুক্তি পাবে জাহার নামে বাঁচতে পারবে সেটা হচ্ছে বেশি বেশি করে জাহান নাম থেকে আশ্রয় চাওয়া কোরআনে করিমা আল্লাহ তালা সে উল্লেখ করেছেন যে তারা যাহার নাম থেকে মুক্তি পাবে আল্লা দিন যারা বলে রব্বানা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবহা কানা গরামা ইন্নহা সাদ মুস্তাকরা ওয়া মুকামা তারা আল্লাহ রহমানুর রহমানের বান্দা কার এখানে উল্লেখ করতে বলছেন আল্লাহর বান্দা বিশেষ বান্দা এরা যারা দোয়া করে বলে হে আমাদের রব আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত স্ত ব্যক্তি ঋণদানকারী ঋণগ্রস্থ ব্যক্তিকে লেগে থাকে যেন ছাড় না দেয় তেমনি ভাবে জাহানাম আজহাম তো চিরস্থায়ী হবে কখনো বাঁচতে পারবেন সেই জন্য এর থেকে দোয়া করতে হবে বেশি করে ইন্ডাসা আত্মস্তাকার মকা জাহানাম আজাব তো অত্যন্ত খারাপ স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল জাহানামের আজহাব এখানে কেউ যেন না যায় যেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে পার্লা আমার আশ্রয় চাই আপনার কাছে জাহানামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই এই আশ্রয় দোয়া করতে হবে অনুপ্রাধিছে বলেছেন ما سالحذن احدون له الجنه ثلاثه الا قالت الجنه جنة, جنه اللهم ادخل الجنه যখনই কোন মানুষ তিনবার কোন মানুষ তিনবার চাইবে যে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান জান্নাত বলে আল্লাহ একে আমাকে নিয়ে الله من النار ثلاثه الا قالت ان الله ما مني যখনই কোন মানুষ আশ্রয় চাইবে আল্লাহর কাছে তিনবার যে من النار আল্লাহ নেমিন আল্লাহ আমরাও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তখন বলতে থাকে যে আল্লাহ একে আমার থেকে আশ্রয় দিন সে ওকে করাবেন না এই জন্য আল্লাহর কাছে এটা আল্লাহ তালা যেন জাহার নাম থেকে আমাদেরকে মুক্ত করে দেন জাহার আশ্রয় দেন এ দোয়া করতে হবে সময় অনুরূপভাবে যারা জাহার নাম থেকে মুক্তি পাবে তারা হচ্ছে নবম এমন শ্রেণীর লোকেরা যারা সবসময় মাজিয়াল জিকির মধ্যে থাকে সবসময় আল্লাহর স্মরণ যারা যাদের অন্তরে সবসময় লেগে থাকে আল্লাহ তাল স্মরণ আল্লাহ তালাকে তারা শরণ করছে লা সর্বাবস্থায় ইয়াজকুরল্লাহ কিয়া আলা কৌদুবিহীন তাদের সর্বাবস্থায় আল্লাহ তালা তারা স্মরণ করছে সোয়া বসা পার্শ্ব সর্বাবস্থা আল্লাহকে শরণ করে কারা তারা তারা হচ্ছে যারা রস উল্লাহ আসসালাম যা যা করতেন সেগুলি করে এই জিকিরগুলো বানানো জিকির নয় अर्थात रसुल्ला जिकिर कहन सकाले जे जिकिर वि जिकिर दोपुर जिकिर खारिकिर उठा बसा जिकिर चला फेर जिकिर रे घुम उठार जिकिर खारे जिकिर जेको समय कपड़ पड़ा जिकिर जत जिकिर कर आगू अनुसरण कर बनानो जिकिर करें जिकिर जरा कराम अनुसरण चलो आल्ला तेज जहान नाम मुक्ति दीबें एकदा यसरसलोल्लाम्हाजाआलमीम आल्ला फिरस्टा जरा বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যেখানে মজদিস জিকির আসছে জিকিরের স্থান ঘুরে বেড়ায় ঘুরে তারা আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করে যে তিনি জানেন তারপর জিজ্ঞাসা করে যে আমার বন্দারা কি করছে বলে যে তারা তারা তারা যাচ্ছে কিসের থেকে আশ্রয় কুল না তারা জাহার থেকে আশ্রয় যাচ্ছে। ফয়াকুল ওহাল রা আল্লাহ তালা বলবেন তারা কি জাহার দেখেছে দেখেছে লা অল্লাহ ইয়া রব মারা আহা না কখনো ন রব কখনো তারা দেখেনি সেটা কখনো তারা দেখেনি যাহার দেখেনি ফয়াকুল কই ফউরা হতো। যদি দেখতাকুলাওরাহা কান আসধ্য মিনা ফেরার যদি জাহার নাম দেখত আরো বেশি দূরে ভাগত পালাত তারা। অসাধ্য মাখা হতো আরো বেশি ভয় পেত ফয়াকুল তখন আল্লাহ তালা বলবেন উস হেদুকুমি কদগা ফরতুল হুম তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুতরাং ক্ষমা পাওয়ার জন্য এই কাজগুলো খুব জরুরি বেশি বেশি করে আশ্রয় চাওয়া যেমন দরকার সাথে সাথে জিকিরে লেগে থাকা দরকার আর মনে রাখবেন জাহান নাম থেকে বাঁচার জন্য যে জিনিসগুলো দশটি যে নয়টি জিনিস আমরা উল্লেখ করি দশম জিনিস হচ্ছে যে সব ইস্তেকম থাকা লেগে থাকা আল্লাহ তালা জন্য কোরআনে কারিম বলে দিয়েছেন যে ইন দিন সবাকাত হোসন উল ই ক্যান হ্যা বায়দুন যারা আল্লাহর কাছে লিখিত আছে যে জাহান্না যাবে তারা জাহার নাম থেকে মুক্ত থাকবে এই জন্য ইজতেক যদি হয় তো সেই ইস্তেকাহমাতের কারণে জানাম থেকে জাহার নাম থেকে জাহার নামে যাবে নাকে যদি দৃঢ় থাকতে পারে ইমানের উপরে সুতরাং দশটি কাজ আমরা বললাম যে দশটি কাজের মাধ্যমে একজন মানুষ জাহার নাম থেকে মুক্ত হতে পারে মুক্তি মুক্ত থাকতে পারে এর বাইরেও আমরা এমন কিছু জিনিস এখন উল্লেখ করবো যেগুলো আল্লাহ তালা কোরআনে কারিম এবং রসুল্লাহলাম তার হাদিসে উল্লেখ করেছেন যে এরা জাহার নামি এদায় জাহার নামে যাবে জাহার নামে যাবে যেমন বলা হলো যে মা মিনাল কাবেনা ফা ও ফিন্নার কেউ যদি কোন তার ছোট গৃহের নিচে জামা পড়ে বা কাপড় পরে লম্বা করে নেমিয়ে কোনো পুরুষ মানুষ তারা সে নামে যাবে হাদিসে আসছে কিন্তু সেই সিরস্থায়ী হবে কিনা তার শাস্তি মুক্ত লাগাব কিভাবে হবে এই এমন কিছু কারণ আমরা উল্লেখ করব যে কারণে অনেক ইমানদার মানুষ থেকে ইমানদার মানুষের শাস্তি লাগাব হয়ে যাবে এবং তারা জাহার নামে যাওয়া থেকে মুক্তি পেতে পারে এর সংখ্যা অনেকগুলো আমরা কয়েকটি উল্লেখ করব প্রথমত যেখানে বলা হয়েছে যে এই কাজগুলো তারা জাহার নামে যাবে কিন্তু বিশেষ কারণে কিন্তু তাদের এই জাহার নামে যাওয়াটা মুক্ত হয়ে যাবে কোরআন এবং হাদিসে অনেক জায়গায় অনেক মানুষ সম্পর্কে বলে জাহান্নামী জাহান্নামে যাবে জাহান্নামে যাবে যেমন বলা হয়েছে যে এই এক দল থাকি আমার এই উম্মত বাহাত্তর দলকে বাহাত্তর ফেরকা বিভক্ত হবে বা তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে এর মধ্যে বেশ জাহার যাবে কিন্তু এর অর্থ হলে কোনো কোনো কারণে তারা কিন্তু জাহার যাওয়া থেকে মুক্ত হয়ে যেতে পারে আল্লাহ তালা তার এই যে ঘোষণা দিয়েছেন কোরআন এবং সুন্নায় যে তারা জাহান্নামী তাদের থেকে বিভিন্ন কারণে ক্ষমা করে দিতে পারেন এই কারণগুলো ইমানদার মাত্রই খুঁজবে যে এই কিছু করতে পারছে কিনা এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ইস্তেকভার আল্লাহর কাছে ক্ষমা পারতো না আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জন্য বেশি বেশি ইস্তেকভার করা দরকার দ্বিতীয় কারণ হচ্ছে যখনই কোনো গুণা হবে তখনই গুনার পরে কিছু ভালো কাজ করতে হবে ভালো কাজ করলে ভালো কাজ করলে গুণাটাকে মিটিয়ে দেবে আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন ইনাল হাসানাত ইউ দা আলি দা করি যে নিশ্চয়ই কোনো ভালো কাজ কোনো ভালো কাজ কোনো আগের করা কোনো গুণাকে নিচ্ছিন্ন করে দেয় এটা হচ্ছে যারা স্মরণ করতে চায় স্মারক হতে চায় ছুনতে চায় তাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে স্মরণিকা তৃতীয় যে কাজটি কোনো কোনো জাহানামে যাওয়ার কারণ থেকে মুক্ত করে পারে জাহানামের কারণ তার ঘটে গেছে কিন্তু সেখান থেকে মুক্ত হয়ে যেতে পারে তা হচ্ছে ইমানদারদের দোয়া ইমানদারদের দোয়ার ব্যাপারটি হাদিস হার সেরসল্লা দেখেছেন যে কিছু মানুষ বলছে যে এই লোকটি ভালো ছিল লোকটি ভালো ছিল রসুল বলেছেন যে ও যে তার জন্য জান্নাত পরে ক্ষমা হয়ে গেছে আবার ইমান দোয়া করে যখন আল্লাহ্মা হাইয়ে না ও না ও না ও গায়েবেন নাও কেবির না যখন দোয়াগুলো করতে থাকে এই দোয়াগুলোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় অন্য খাদিস আস বলেছেন যে চল্লিশ জন মানুষ যদি কোনো কোনো মানুষের কোনো মৃত মানুষের দোয়া করে তার দোয়াটা কবুল হয়ে যা আল্লাহ ক্ষমা করে দেন যারা এরফার সুলা আসম বলেন আন তুম সুহাদা উল্লা তোমরা জমিনের বুকে আল্লাহর সাক্ষী সুতরাং এগুলো একটি এক একটি প্রত্যেকটি কারণ এই তিনটি কারণ অবশ্যই আমাদের আমল করতে হবে যাতে করে আমরা মুক্ত হতে পারি চতুর্থ যে কারণ যে আল্লাহর শাস্তি অবদাহিত হয়ে বিভিন্ন হাদিসে কোরআন নস আসছে ভাষ্য আসছে তার জন্য শাস্তি হবে কিন্তু সেখান আমরা পারি তা হচ্ছে যে আমল কালকে হাদিয়ে দেয়া কীরকম আপনি ওমরা করেছেন আপনি কোনো দান করেছেন এবং বললেন যে আল্লাহ আমার মায়ের জন্য এই আমলগুলো আমি করছি এটা করতে পারি এটার মাধ্যমে আপনি যাহার থেকে মুখ মুক্ত হওয়ার একটা সুযোগ আপনি পেতে পারেন অনুরূপভাবে আর একটি কারণ কার কাজ করলো যাহার নাম থেকে যার নামে যে শাস যাহার যাওয়ার যে অবাদা হয়ে গেছে অর্থাৎ কোরআন নার্সের ব্যক্তি যাহার নামে কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে সেটা হচ্ছে যে अपराधी जो सुपारिश हो हाँ सेखान पे अनुरूप भावे सप्तम जो काजटी जाान मुक्त पे मुक्ति पे हे अल मासबुल मुकाफेरा अनेक विपद जे विपद मानुष मानुष के गुणा के मुक्त, मुक्त, मानुश मुक्त कर दे तब मदे कयटी उल्लेख कर दुनिया बुखे मानस जत जत विपद आपदे पड़े विपदापद तरह এই জাহান্নামে যাওয়ার যে কারণ হয়ে গেছিল তা থেকে তাকে বের করে নিয়ে আসে অর্থাৎ একটা মানুষ অনেক গুণা করেছে কিন্তু শেষে তার বিপদ আবাদ আসছে আল্লাহ তারা চাচ্ছেন এই লোককে যেকোনো ভাবে তরিয়ে নিতে জাহান্নাম তাকে বের করে নিজ বিপদ আবাদ জাহান্ন যখন মারা যাবে তার কিছুই কোনো গুণা নেই এইভাবে হাদি চৌরার সি রসুল্লাহ আসালাম বলেছেন যে আল্লাহ তারা কখনো কোন ইমানদার উপরে এমন বিপদ দিয়ে দেন এবং শেষ অবস্থা যারা যখন মারা যায় তখন তার কিছু গুণা থাকে না কারণ বিপদ আবাদের কারণে তার গুণাগুলো ক্ষমা হয়ে গেছে অনুরূপভাবে মৃত্যুর সময় যে কষ্ট হয় তার মাধ্যমেও তার বিভিন্ন যে তারপরে অপরাধ হয়ে তার বিভিন্ন অপরাধ হয়েছিল সেগুলি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেয়া হয় অনুরূপভাবে মৃত্যুর পরে তারা যখন মৃত্যুর পরে যখন তাকে কবরে দেয়া হয় প্রশ্ন উত্তরের কষ্টের মাধ্যমে তার প্রশ্ন উত্তরের যে কষ্ট তার মাধ্যমে তার গুণা ক্ষমা করা দেওয়া হয় অনুরূপভাবে আজাব কবরের আজাবের মাধ্যমেও কবর আজাব যখন হবে সেখান থেকেও কবর আজাবের মাধ্যমে তার কিছু গুণা ক্ষমা করে তাকে আখের হাতের সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হয় যে তখন সে শুধু জান্নাতিয়া জান্নাতি হিসেবে বিবেচিত হতে পারে কারণ আল্লাহ তালা দুইবার তার ইমান দারবান তাকে দুই তিনবার আজাব দিবেন না ক্ষমা করে দিতে চান আল্লাহ তালা এই জাহানাবের আজাব দিয়ে কবরের মধ্যে হওয়ার পরেও তাকে ক্ষমা করে দিবেন হাসরের মাঠে যখন উঠবে হাউল ইয়মল কেয়ামা কেয়ামত দিন মহাবিপদ যে হবে সেই বিপদের কারণেও মানুষ আল্লাহ মানুষকে আলাদা ক্ষমা করে দেবেন এবার আল্লাহ তালদাকে বিভিন্নভাবে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বিভিন্ন কারণ নির্ধারণ করেছেন যে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এই ক্ষমার পক্ষে আমাদের খুঁটতে হবে সর্বশেষ আল্লাহ তালা ক্ষমা করবেন তার ব্যাপক ক্ষমার মাধ্যমে তিনি জানেন যা কার অন্তরে ইমান আছে তার ইমান যার ইমান ইমান আছে তাকে আল্লাহ তালা বের করে নিয়ে আসবেন সর্বশেষ তিনি সে আর কেউ জানেন না কার অন্তরে ইমান আছে তাদেরকে বের করে আনবেন যাদের কোনো সুপারিশ থাকবে না আল্লাহ নিজে তাদেরকে কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন এভাবে আমরা জানি জান্নাতে যাওয়ার জন্য জাহানাতে মুক্তি পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে সেই কাজগুলো আমরা আলোচনা করলাম এই কাজগুলো সবসময় আমরা মাথায় রাখবো এবং সেই অনুসারে চল অপরাধ মানুষ করবেই কিন্তু অপরাধের অপরাধ অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নেবে এটা হচ্ছে ইমানদের দাবি ইমানের দাবি অনুসারে আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে বোঝার তভিজ্ঞান করুন আমল করার তো অভিযোগ দান করুন এবং আল্লাহর ভরসা করার তো অভিযোগ করুন ও আখান আলহামদুলিল্লাহ হবিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকতাত